আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলমিনাশরফিল মোহাম্মদ ওসহাবহ আজমাইন আসলামী মানবাধিকার বনাম পাশ্চাত্য সভ্যতা এই শিরুনামে আলোচনার এই অনুষ্ঠানে সম্মানিত সুদী দর্শক পৃথিবীর যে জায়গা থেকে আপনারা আমাদের সাথে যোগ দিয়েছেন আপনাদের সকলকে মুবারকবাদ জানাচ্ছি এবং আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে তৌফিক কামনা করছি আল্লাহ যেন আমাদের জবান দিয়ে সত্য বের করে দেন এবং আমরা যেন সবাই সত্য বুঝতে পারি এবং সত্য অনুযায়ী আমল করতে পারি আমিন শুধু দর্শক আজকে আমরা যে বিষয়টা নিয়ে এ পর্বে আলোচনা করব সেটি হলো পৃথিবীতে অসংখ্য ধর্ম আছে কিন্তু ইসলামকে কেন আল্লাহ রবুল্লাহ আলমিন তার ধর্ম এবং তিনি সেই দিনকে মেনে নিলেন সেই দিনটাই তার কাছে পছন্দের দিন এ বিষয়ে একটু তুলনামূলক আলোচনা আমরা শুনবো আমাদের অতিথিদের কাছ থেকে প্রথমে আসুন আমরা আমাদের অতিথিদের সাথে পরিচিত হয়নি মসজিদ আসসালাম এবং আমার সর্ব বামে আছেন বিশিষ্ট আলমদিন মুফতি কাদি মোহাম্মদ ইব্রাহিম আসসালাম সমান পৃথিবীতে অসংখ্য ধর্ম এবং অসংখ্য ধর্মের মাঝে কোনটা ঠিক প্রশ্ন তো স্বাভাবিক আর মহান আল্লাহ আপনার আমার মালিক আপনার আমার সব কিছুর নিয়ন্ত্রক পরিচালক তিনি কোন দিনটাকে মনোনয়ন দেবেন তাকে কি আমরা গ্রহণ করব না তার মনোনয়নের বাইরে অন্য কোনো দিনকে আমরা গ্রহণ করব চমৎকার প্রশ্ন আর যদি সেটির সমাধান পেয়ে যাই তাহলে প্রকৃত মানবাধিকারটা বুঝতে আমাদের আর কষ্ট হবে না প্রথমে আমি এ ব্যাপারে আলোচনার সূত্রপাত করার জন্য আহ্বান জানাচ্ছি আলহামদুলিল্লাহ ইসলাম মানুষের যে মৌলিক পাঁচটি অধিকার দিয়েছেন আল্লাহ তালা একটি হল হেফজুদ্দিন মানব জাতির স্বার্থে তার ইহো পারলৌকিক কল্যাণের সাথে সফলতার সাথে তার দিনকে যে কোনো বিকৃতি থেকে যে কোনো স্বার্থপরতার আক্রমণ থেকে একেবারে নির্ভেজাল ভাবে তাকে দিতে হবে এটা প্রত্যেকটা মানব শিশুর প্রত্যেকটা মানব মানবিক সদস্যের অধিকার তার দিন দিন সে তাকে দিতে হবে সেটা এক অধিকার হল তার হেপজন হেফজ তার জীবনে নিরাপত্তা তার একটা প্রাণ আল্লাহ দিয়েছেন এই জীবনে নিরাপত্তা ফরজ অধিকার এটা তাকে দিতেই হবে আমরা প্রত্যেকটার জন্য একটা বিশেষ আমরা ইনশাল্লাহ এ করব তিন নম্বর হলো তার হেফজুল মাল আল্লাহ তাকে তার জীবন রক্ষার জন্য সেটা চার নম্বর অধিকার হলো তার হেফজুল আকল আল্লাহ যে তাকে আকুল দিয়েছেন যে আকুল দিয়ে সে শ্রেষ্ঠ মানুষ হিসেবে যেসব উপকরণের কারণে সে শ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহ আকুল হলো অন্যতম যে কোনো মাদকদ্রব্য থেকে নিশা থেকে যে কোনো অপমতবাদ থেকে বুদ্ধিভিত্তিকভাবে তাকে বিকলাঙ্গ করা থেকে তার আকল বিবেককে রক্ষা করতে হবে এইটার অধিকার সে ভোগ করবে পাঁচ নম্বর হলো তার যে ভবিষ্যৎ বংশের মাঝে সে বেঁচে থাকবে আগামী প্রজন্ম তা সেই প্রজন্মকে পবিত্র রূপে এই পৃথিবীতে যাতে সে নিয়ে আসতে পারে সেই অধিকার তা তার আত্মসম্মানের অধিকার এটা বলছেন মানবাধিকারের অসংখ্য ধর্ম আছে তার মধ্যে আমরা ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বলতেছি এবং এটাই আল্লাহর ধর্ম বলতেছি তার যৌক্তিকতা হ্যাঁ তার যৌক্তিকতা কি দেখুন ইসলামে যে একমাত্র মানব ধর্ম এটা তিনি মানুষেরা সবাই এক জাতি ছিল সেটা কোন জাতি তারা ছিল মুসলিম জাতি তারপর তারা বিভিন্ন ধর্মে বিভক্ত হয়েছে কত পর্বে আমরা একটা কথা বলেছিলাম যে মহাবিশ্ব সৃষ্টি করে মানব দানব সবাইকে সৃষ্টি করে আল্লাহ তাদেরকে চলার জন্য একটা অবশ্যই সুন্দর প্রশ্ন রেখেছিলেন উনি যে আসলে ইসলাম যে শ্রেষ্ঠ ধর্ম তার প্রমাণ কি তার যুক্তিকতা কি আসলে আমরা একটু যদি চিন্তা করি পৃথিবীতে অগণিত ধর্ম রয়েছে সব ধর্মগুলির স্রষ্টা কিন্তু প্রকৃতপক্ষে বলা যেতে পারে কোনো ব্যক্তি অথবা কোনো কি। জি কোনো ব্যক্তি বা দল সেই ধর্মগুলির স্রষ্টা কিন্তু ইসলাম এমন একটা দিন এমন একটা ধর্ম যার স্রষ্টা হলেন গোটা বিশ্বের যিনি স্রষ্টা গোটা বিশ্বের যিনি স্রষ্টা তিনি হলেন এই ইসলামের স্রষ্টা এই ইসলামের উদ্ভাবক এই ইসলামের দানকারী বা ইসলামকে দিয়েছেন প্রবর্তন করেছেন সে আল্লা সুবহান তাহলে আমরা প্রথম দিক থেকে বলতে পারি যে পৃথিবীর সকল মতাদর্শ বা ধর্ম মতবাদগুলি কোনো ব্যক্তি বা গোষ্ঠী সেগুলিকে আবিষ্কার করেছে আর ইসলাম দিয়েছেন আল্লাহ আল্লা সুবাহ কোনো মুসলিম জাতি বা কোনো নবীর আসুল এটাকে আবিষ্কার করেননি সুতরাং আল্লাহ সুবাহর দেওয়া যেটা আবিষ্কার করা যেটা কোনো সন্দেহ নেই অন্য মানুষের আবিষ্কার করার বিষয় হচ্ছে সেটি নির্ভুল ও নিখুঁত এবং শ্রেষ্ঠ হতে পারে হবেই দ্বিতীয় বিষয় ইসলাম বা পৃথিবীতে যত রকমের ধর্ম মতবাদ রয়েছে সেই ধর্মগুলির মতবাদগুলির যে সংবিধান রয়েছে সেই সংবিধান হল ত্রুটিযুক্ত মানবরচিত মানবরচিত যার কারণে সেটা ত্রুটিযুক্ত এক বছরের জন্য উপযুক্ত হলে পরের বছরের জন্য সেটা উপযুক্ত নয় সেটাতে সংস্কার সংশোধনের প্রয়োজন দেখা এক অঞ্চলের জন্য উপযুক্ত হলে আরেক অঞ্চলের জন্য সেটা অনুপযুক্ত হয়ে যায় এক গোষ্ঠীর জন্য উপযুক্ত হলে আরেক গোষ্ঠীর জন্য সেটি অনুপযুক্ত হয়ে যায় কিন্তু আল্লাহ আল্লা সুবহান ইসলামের জন্য যে সংবিধান দিয়েছেন তিনি নিজেই শুরুতে বলেছেন লা রাইবা ফি। তিনি নিজেই শুরুতে চ্যালেঞ্জ করেছেন এবং গোটা বিশ্ব আজকে এই চ্যালেঞ্জে সকলেই অপারগতা স্বীকার করেছে আল্লাহ আল্লা সুবহান ইসলামের যে সংবিধান দিলেন এর চেয়ে নির্ভুল বা এর মতো আর কোনো সংবিধান হতে পারে না সুতরাং ইসলাম এই দৃষ্টিকোণ থেকেও অবশ্যই একটি শ্রেষ্ঠ ধর্ম তৃতীয় বিষয় আমরা বলতে পারি যে ইসলাম পৃথিবীতে যারা নিয়ে এসেছেন আল্লাহ আল্লা সুবাহান পক্ষ থেকে যুগে যুগে সেই নবী রাসুলগন নিয়ে এসেছেন সর্বশেষে যিনি এসেছেন তিনি হলেন আমাদের নবী মুহাম্মদ সালাল্লাহ আলি হুসাল্লাম তিনি ইসলামের মূল প্রচারক ও ধারক বাহক পৃথিবীর বুকে গোটা বিশ্ব আজকে এক বাক্যে স্বীকৃতি দিতে সকলেই প্রস্তুত যে মোহাম্মদ সাল্লামের মতো এবং অনেকে দিয়েছেন সেই পাশ্চাত্যের মানুষ দেখুন একজন ব্যক্তি এক লেখক লিখেছেন শত মনীষী জীবনী লিখেছেন সেখানে তিনি অমুসলিম হওয়া সত্ত্বেও মোহাম্মদ সাল্লি সাল্লামকে বিশ্বাস না করা সত্ত্বেও তার জাতীয় বিশ্বাস করে না কিন্তু তিনি এক নম্বরে স্থান দিয়েছেন মোহাম্মদ সাল্লাইসাল্লাম তাহলে যেই ধর্মের প্রচারক মূল ধারক বাহক হলেন মোহাম্মদ সাল্লা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ আদর্শের অধিকারী সুতরাং কোনো সন্দেহ নেই পৃথিবীর বুকে এই ইসলামী বলতে চাচ্ছিলেন আমি শেখের সাথে একটা কথা যোগ করতে চাচ্ছি যে আল্লাহ রাবুল্লাহ আলমিন যুগে যুগে যেহেতু ইসলামের সূচনায় আলম আল্লাহিসাম থেকে তো কোনো সন্দেহ নেই সেক্ষেত্রে নবী রাসুলদের উপরে বিভিন্ন সময় কেতাব নাজিল করেছেন সর্বশেষ কেতাব হিসাবে আল্লাহ রাব্বুল আল্লাহ পবিত্র কোরআন নাজিল করেছেন এই কোরআন নাজিলের মাধ্যমে পৃথিবীর ইতিপূর্বে যত কেতাব নাজিল হয়েছিল সব রয়ে সেইগুলো রহিত হয়ে গেছে আসলে দর্শকরা একটা প্রশ্ন করতে পারে যে এক এক সময় এক একটা বিধান নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে আবার একজনের শরীয়ত আর জন্য মানাটা ঠিকও না এটা কেন আসলে প্রত্যেক উম্মতকেই আল্লাহরাব আলমিন নির্দিষ্ট একটা শরীয়ত দিয়েছেন সুতরাং আটচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন প্রত্যেক উম্মতের জন্য পৃথক পৃথক পদ্ধতি এবং শরীয়ত দিয়েছে। আর মোহাম্মদ সাল্লাহ আসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ অনুরূপ বলছেন আমি মোহাম্মদ সাল্লি আসাল্লাম আমি তোমাকে একটা নির্দিষ্ট শরীয়তের উপরে প্রতিষ্ঠিত করেছি সুতরাং তুমি তারই আনগত্য করো আর অন্যন্য তাদের প্রবৃত্তির আনশন করো না তাহলে এই জায়গায় বোঝা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আল্লা পক্ষ থেকে প্রত্যেকটি শরীয়ত যেমন ইতিপূর্ব নাজিল হয়েছে ঠিক মোহাম্মদ সাল্লা সাল্লামের উপরে নাজিল হয়েছে একটা পৃথক শরীয়ত আর এটা নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর স্পষ্ট ঘোষণা অত্তাবে মা ইউহা ইলেইকা হে মোহাম্মদ তুমি তারই অনুসরণ করো যা তোমার উপরে অবতীর্ণ হয়েছে অন্য সকল ধর্মের দর্শনগুলো সম্পূর্ণ মানবরচিত নিজেদের মস্তিষ্ক থেকে এসেছে কেবলটা হল আল্লাহটা হলো এই মানে যুগের পরিবর্তন হয় আবহাওয়ার পরিবর্তন হয় মানুষের কালচারে পরিবর্তন হয় পরিবর্তন এক এক যখন যেটা প্রয়োজন আল্লাহর আল্লাহ মানব জাতির জন্য যেটা কল্যাণ তখনই সেটা নাজিল করেছেন সূর্যের জন্য সম্ভব নয় চাঁদ ধরা এই যে একটা বিধান এখানে দিলেন এখন ঠিকই কখনো সূর্য চাঁদকে ধরতে পারবেন ইসলামী বিধানের ইনফরমেশনে যেটা দেওয়া আছে কারণ তাদের ঘুন্ডন গতি হলো আঠারো কিলোমিটার ঘন্টায় ঘুরে যে গতিতে ঘুরে সূর্যের গতি হলো বারো কিলোমিটার পৃথিবীর গতি হলো পনেরো কিলোমিটার তাহলে বারো কিলোমিটার গতি নিয়ে সূর্য কখনো আঠারো কিলোমিটারওয়ালা হাত কে ধরতে পারবে না কখনো সম্ভব না আজকে যারা ভূতত্ত্ববিদ্যা নিয়ে গবেষণা করেছেন তারা দেখেছেন একজাক্ট পৃথিবীটা একটা উঠ পাখির ডিমের মতো ধন্যবাদ ইসলাম যেটা দর্শক একটি বিরতিতে অল্প কিছু ফিরে আসবো এই সুন্দর আলোচনায় আশা করি কেউ দূরে যাবেন না বিশ্বন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়তের ব্যবস্থা করেছেন কোরআন উইল রিমেইন মোস্ট মডার্ন বুক এভার এমন এক কিতাব যেই কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহ শুধুমাত্র কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন রহমান মাদানির সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি আজ সন্ধ্যা সাড়ে সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে नबीते कह आज सन्दा सातटा आप पुन सम्प्रचार सकाल एगारोटाय बांगलेश उल्ले दारा हलो महा सलात शंपत ठीक जकत शाह मानुषे अर्थनिक्रेणी जो যার মাধ্যমে মানবতার কল্যাণ নিশ্চিত করা যেতে পারে রহমতুল্লাহ বিরতির বর্ষী দর্শক আপনাদের সকলকে আবারও ইসলামে মানবাধিকার বনাম পাশাত্য সভ্যতার এই গুরুত্বপূর্ণ আমি এনার্জি দিয়ে সৃষ্টি করেছি ম্যাটার দিয়ে নয় ওলাম একে আমি সম্প্রসারিত করে চলেছি এখন সম্প্রসারণশীল মহাবিশ্ব বিজ্ঞানের একটা আলাদা থিওরি বেরিয়েছে যে এই মহাবিশ্ব গতকাল যা ছিল বা আজকে এক ঘন্টা আগে যা ছিল এখন এক ঘন্টা পরে বড় হয়েছে শাখা বিচরণ করে সব তথ্য কোরআন থেকে এখানে নিতে পারে কোরানে আছে আর একটা জিনিস প্রমাণিত হয় মানে দার্শনিকের তথ্য ভুল হতে পারে বৈজ্ঞানিকের তথ্য ভুল হতে পারে কিন্তু কোরআন তো ভুল হবে না আমি একটু উদাহরণ দিয়ে বলতে চাই আজ থেকে পাঁচশো বছর আগে মানুষের ধারণা ছিল এটা যে ঘুরে আসলে পৃথিবী সূর্য ঠিক বলে না আগে বলতো যে আসলে সূর্য ঘুরে পৃথিবী স্থির তারপরে পাঁচশো বছর পরে এসে বলল না সূর্য স্থির পৃথিবী ঘুরে আবার এখন এসে সেই পবিত্র কোরআনের মহা সত্যের সন্ধানে এসে আসলে মানুষকে মানুষ হিসাবে সৃষ্টি করেছে আগে বানর ছিল না এই ডার তথ্য দিয়ে গেলেন কিন্তু তারপরে তার ছাত্র বিরোধিতা করলো আজকে প্রমাণিত হয়েছে ডার এই যেটা আবিষ্কার হয়েছে যে মানুষের মাতা পিতার যে ওয়াই ক্রমোজম এক্স ক্রমোজম বা এক্স প্লাস এক্স ক্রমোজম থেকে যে সন্তান সন্ততি ছেলে মেয়ে জন্ম হয় সেখানে যে জিনগুলো আছে কোনা। পুরা বর্ণনাটিক সেই উপাদানের ভিতরে আল্লাহ রাবুল আলম রেখেছে সেখানে বানরের কোনো বৈশিষ্ট্য নাই মানুষের বৈশিষ্ট্য সেখান থেকে আমরা বানর হচ্ছি না আমরা মানুষ হচ্ছি আল্লা প্রদত্ত তার বাস্তব একটা প্রমাণ এই যে মহাগ্রন্থ আল কোরআন নাজিল হওয়ার পরে যে সমস্ত আধুনিক আবিষ্কারের উচ্চ বিজ্ঞানীরা পেয়েছে এর আগে পাইনি। যেমন আবিষ্কার হয়নি সেই যুগে দার্শনিক ছিল কারণটা কি আসলে পবিত্র কোরণ থেকে এই তথ্যগুলো তারা পেয়েছেন বিমান আবিষ্কার সেই যুগে হয়নি কেন এই যুগে হলো কেন তারপরে ধন্যবাদ এখন যেটা প্রশ্ন হলো যে বিগত অনেক সময় জাতি আল্লাহ রবুল্লা আলামিন এক একটা শরীয় দিয়েছেন আর এখন যে শরীয়ত আল্লাহ রুবুল আলম দিয়েছেন এটা চলবে কেমত পর্যন্ত তো ওই সময়ে যে ভিন্নতা ছিল এক এক গোত্রের জন্য এক এক রকম বা এক এক কালের জন্য এক এক রকম এখন তো আমরা একটা সুদীর্ঘকাল পাচ্ছি সেই কালের জন্য যে একই বিধান এটা কতটা যুক্তি। আসলেই আমরা বারবার একটা কথাকে বলেছি যে আল্লা সুবহানা হা তালা তিনি জানেন কখন কোনটা প্রয়োজন হবে আল্লাহ রাবুল্লাহ আলমিন যখন পূর্বের যে সমস্ত বিধিবিধান দিয়েছিলেন সেটা দেওয়ার ক্ষেত্রেই আল্লাহ রাবুলি আলমিন সীমাবদ্ধ করে দিয়েছেন মুসা আলাহিসুস্লামের শরীয়ত দিয়েছেন যেটা ঈসা আলাহাসুসাল্লামের জন্য প্রযোজ্য নয় সেটাকে মুসা ইসলামের জন্য তার কাওমের জন্য সীমাবদ্ধ করে দিয়েছেন এজন্য ঈসা আলাহি সাল্লা ও তার কাউমের জন্য নতুন শরীয়তের প্রয়োজন হলো কিন্তু আল্লাহ আল্লা সুবাহান্লা মোহাম্মদ সাল্লাহুসালামকে এমন শরীয়ত দিয়েছেন পৃথিবীর কোনো অঞ্চলের জন্য এটা ছাড়া আর ভিন্ন কোনো প্রয়োজন দেখা হবে না এবং কেমন পর্যন্ত সেই সময় পর্যন্ত কোনো কিছু আর প্রয়োজন হবে না এমনই শরীয়ত আল্লাহ সনাহতালা দিয়ে ফেলেছে অতএব এটাই যথেষ্ট আমরা এই শরীয়তটা পেলাম মোহাম্মদ সাল্লামের কাছ থেকে আল্লাহ প্রদত্ত হিসাবে এখানে আমরা একটা উদাহরণ দিয়ে বলতে পারি যে তিনি আল্লাহর পক্ষ থেকে যে ইসলামটা দিলেন তিনি আমাদের প্রদর্শন করলেন একটা গাইড বুক সহ আজকে একটা মোবাইল কীভাবে পরিচালিত হবে তার জন্য একটা কিন্তু গাইড বুক দেওয়া হয় যে কোনো যন্ত্র আবিষ্কার হয়েছে আবিষ্কারকে জানেন যে এটা কীভাবে অন করতে হবে কম্পিউটার দেওয়া হচ্ছে কিন্তু অন হবে কীভাবে যিনি কম্পিউটারের সৃষ্টি করেছে তিনি দিচ্ছেন সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে এই ক্যামত পর্যন্ত পৃথিবী ধ্বংস হওয়ার মানব জাতি কীভাবে পরিচালিত হবে এত বড় একটা মানে সময়কাল ব্যাপী আর একটা মানুষকে কীভাবে পরিচালনা করা যাবে সে কীভাবে পরিচালিত হবে এই বিষয়টা তিনি সবচেয়ে ভালো জানেন যিনি মানুষের চিন্তা পবিত্র কোরআন দেওয়ার মাধ্যমে কিন্তু আল্লাহর একটা বিশেষ রহমত আজ পর্যন্ত তার একটা বিধান অকার্যকর প্রয়োজন নেই এমনটা হয়নি এবং কেউ হবে কিন্তু যারা আজকে নতুন নতুন ধর্ম দিন দর্শন তৈরি করছে যত আইন করে তত আরো বাড়ে তত আরো বাড়ে শেষ পর্যন্ত ইটালির কেস্তেমালা শহরের মেয়র লুই কি আইন দিলেন যে আমার শহরে যদি কোনো মেয়ে বোলা পরে বের হয় যে চোদ্দশো বছর আগে বলে দিয়েছে তারা যখন বের হবে রূপ প্রদর্শনী দেহ প্রদর্শনী করে ডিসপ্লে করে বেড়াবে না ওরা জিলবাব একটা শালীন বিশাল চাদর দিয়ে তার রূপ সৌন্দর্যকে ডেকে তারপরে বের হবে তার রাস্তাঘাটে কোন বিপর্যয় উলঙ্গ এমন পোশাক পরবে স্কিন শুধু ঢাকলো অথবা কিছু স্কিন ঢাকলো বাকিটা ঢাকলেও না অথবা ফুল ঢাকলো কিন্তু তার অবয় পুরোটাই প্রকাশ করলো তো এই পোশাকটাই সমাজের বিপর্যয় দেখে আনবে এটা কি চোদ্দশ বছর আগে বলা হয়নি বলা হয়েছে ধন্যবাদ আমি একটা জিনিস একটু ক্লিয়ার করতে চাচ্ছি যেটা হলো যে মানুষ যখন এটা ভালো চিন্তা করে যে সমস্ত মানুষরা দার্শনিকেরা বিভিন্ন মতবাদের সৃষ্টি করেছেন তারা হয়তোবা জাতির জন্য ভালো চিন্তা করে করেছেন তো জাতির জন্য ভালো চিন্তা করে করলে আল্লা শিবুল মেনে নেবেন না কেন জাতির ভালো আছে জাতির জন্য তার ভালো তার মন্দ যে নিজের গাইডলাইন নিজে দিতে পারে না যন্ত্র বানিয়েছেন তিনি বুঝবেন এই যন্ত্রটা কিভাবে চলবে বুদ্ধিজীবী নামক যন্ত্রটা যে আল্লাহ বানিয়েছেন বুদ্ধিজীবী যদি নিজে নিজের চলার সেই যন্ত্রকে কিনা সে গাইডলাইন আবিষ্কার করেন তিনি পদে পদে ভুল করবেন কারণ তার ব্যাপারে তিনি তো জানেন না সে তো তার ব্যাপারে যেতে হবে সে কি বুঝতে পেরেছিল আসলে ভালো তো এটা নিজে বললেই তো ভালো হয় না এটা প্রবাদও আছে নিজে যারা ভালো বলে ভালো সেই নয় লোকে যারা ভালো বলে ভালো সেই হয় তা আসলে এই সমস্ত যত কিছু তৈরি করা হয়েছে নিজে যতই ভালো বলুকের দিক আর একটা দিক হলো যে আল্লাহ রব আলীন সৃষ্টিকে চলতে বলেছেন তাকে মাতব্বরী করতে বলেন নাই সে যে তার নিজেকে বাদ দিয়ে জাতির জন্য নিজে আলাদা একটা ধর্মের স্রষ্টা হয়ে যাবে তিনি জানেন যে সেটা আমি জানব কিভাবে আমি জানব ওনার পক্ষ থেকে যে মেসেজ গুলো মেসেঞ্জাররা এসছেন তাদের মাধ্যমে জানতে হবে সকলকে মানুষ আল্লাহর সৃষ্টি আল্লাহ রবুল্লা আলমিন একমাত্র সষ্টা জগৎ সংসার আল্লাহ রবুল্লা আলম সৃষ্টি করেছেন তিনিই জানেন এ মানুষের জন্য কোন পথ কল্যাণকর মানুষকে তার আদেশ মানতে বলেছেন মানুষকে মাতব্বরী করতে বলেন নাই যে বা যারা মাতব্বরী করে নিজেরাই শরীয় নীতি নির্ধারণ বিধিবিধান বানাবে তারাই হবে আল্লাহর কাছে হস্তক্ষেপকারী আর ফলে তারা নিজেরা ধ্বংস হবে এবং জাতিকেও ধ্বংস করবে অতএব ইসলামী প্রকৃত দিন যে দিন আল্লাহ মনোনীত আর এতেই কল্যাণ নিহিত এর বাইরে কোনো কল্যাণ নেই আসুন সত্য উপলব্ধি করি আসসালাম আলাইকুম রহমতুল্লা এর পুরস্কার ঘোষণা করছে উন্নতি সাধনের জন্য থাকে না তখনই মানুষ এই পদক্ষেপ নেয় এটা অনেকগুলো দিক রয়েছে জাহাঙ্গীর जीवन ज्ञान गर्भ आलोचनार मंच আজ রাত নয় আপ পুন্প্রচার সকাল আট টায় বাংলাদেশে বাংলা ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক রুক সল্যুশন ও প্রবলেম হেভন ইউ চুজ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 आज रत साढ़े सात टाए पुन सम्प्रचार सकाल साढ़े नशे डीज टी बांगल्